সিল ফদল ফং কু নয় وَاشْهِمْ دَوَابَنَ اللَّهَ النَّامِي شُْنِشِتُ بِشَاي شُْنِشِتُ بِشَاي كِي آپنے کي ڪيچ جانين سئي شُْنِشِتُ بِشَاي كِي كَذَبَتْ ثَمُودُ عَادٌ بِالْقَارِعَةِ فَأَمَّا ثَمُودُ فَأَهْلَكُوا بِالطَّاغِيَةِ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 আদো সামুদ গোত্র মহাপ্রলয়কে মিথ্যা বলেছিল অতঃর সামুদ গোত্রকে ধ্বংস করা হয়েছিল এক প্রয় দ্বারা এবং আদোত্রকে ধ্বংস করা হয়েছিল এক প্রচন্ড ঝঞ্ঝা বায়ু দ্বারা যা প্রবাহিত করেছিলেন তাদের উপর সাত রাত্রি ও আট দিবস পর্যন্ত অবিরাম আপনি তাদেরকে দেখতেন যে তারা অসার খরচুর কাণ্ডের মতো ভূপাতিত হয়ে রয়েছে হুম এর বি আপনি তাদের কোন অস্তিত্ব দেখতে পান কি ফিরাওন তার পূর্ববর্তীরা अमान्य कर फिर कठोर हस्ते पकड़ाओ कर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 যখন সিংগায় ফুতকার দেওয়া হবে মাত্র ফুতকার এবং পৃথিবী ও পর্বতমালা উত্তোলিত হবে ও চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে এবং সেই দিন ক্যামত সংঘটিত হবে ও কুহ ইহ ম্য সেদিন আকাশ বিদীন হবে ও বিক্ষিপ্ত হবে এবং ফেরেস্তাগণ আকাশে প্রান্ত দেশে থাকবে ও আটজন ফেরেস্তা আপনার পালন কর্তার তাদের ঊর্ধ্বে বহন করবে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 ফিল বিগত দিনে তোমরা যা প্রেরণ করেছিলে তার প্রতিদানে তোমরা খাও এবং পান করো তৃপ্তি সহকারে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 जारोल नामा तार बाम हाथ दे हायल आमा नामा देना हिसाब हाय मृत्यु शेष हतार धन सम्पदार उपकार आसल ना क्षमता बर्बाद हो, हो गुहन ফের বলা হবে ধরো একে গলায় বেড়ি পরিয়ে দাও অতপর নিক্ষেপ করো জাহান নামে অতপর তাকে শৃঙ্খলিত করো সত্যুর গজ দীর্ঘ এক শিকলে নিশ্চয় সে মহান আল্লাতে বিশ্বাসী ছিল না এবং মিসকিনকে আহার্য দিতে উৎসাহিত করত না হুনে অতএব আজকের দিন এখানে তার কোন সুর নেই এবং কোনো খাদ্য নেই ক্ষত নিঃশ্রিত পুজ ব্যতীত গণাহকার কেউ এটা খাবে না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 এটা আল্লাহ ভিরদের জন্য অবশ্যই একটি উপদেশ আমি জানি যে তোমাদের মধ্যে কেউ কেউ মিথ্যা আরোপ করবে নিশ্চয় এটা কাফিরদের জন্য অনুতাপের কারণ নিশ্চয় এটা নিশ্চিত সত্য অতএব আপনি আপনার মহান পালনকর্তার নামের পবিত্রতা বর্ণনা করুন